আর একটা অভিনেতারা সবাই এক্সপেক্ট করেন যে দর্শকরা কি বলবে এবং পরিচিত কেউ থাকলে তো তার রেহাই মিষ্ঠ তো এই জিনিসটা আমার কাছে কিরম একটু মনে হয় কুরুচির ব্যাপার কারণ আমার এটা হওয়ার দম্ভ বলতে আমার একটা প্রিন্সিপাল আছে কেউ নাটক দেখার পর আমি কাউকে জিজ্ঞেস করি না আপনার আমি একটা কথা করি যে কোনো এর বেশি কিছু জিজ্ঞেস করি না হ্যাঁ তো সেই ভয়ে আমি নাটক গেলেই আমি জানি আমি মার্কড ওয়াচড এবং বেরোলেই আমার জিজ্ঞেস করি আমি বলতে পারি কিন্তু উৎপল নাটক আমার সবচেয়ে ভালো লাগে খারাপও লাগে একটা একটা লোক মনে হয় যে এমন ভাবে জানে যে আমি ওর নাটক দেখতে দেখতে মনে হয় এর কাছে শেখার আছে আমার মাঝে মাঝে মনে হয়েছে যে আমি ভুল করেছি আরও কিছু দিনের লোকটা কাছে আমার থাকা উচিত ছিল এই কথাটা কিন্তু আর কোনো নাটক দেখতে গিয়ে আমার মনে হয় না যে এর কাছে আমার শেখার আছে হ্যাঁ কোথাও মনে হয়নি কিন্তু এর মধ্যে একটা একজনকে আমার খুব প্রমিসিং লেগেছিলো তার প্রোডাকশান ভালো লাগেনি তার ইন্টারপ্রিটেশন ভালো লাগেনি কিন্তু আমার মনে হয়েছিল যে ভীষণ প্রমিসিং এর মধ্যে থিয়েটার আছে থিয়েটার বলছে সেই অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমাকে ভীষণেট করতো এবং ওর নাটক দেখতে খুব ভালো আমি বলছি আমি যখন তিন পালা দেখি আমার দেখতে মনে হয়েছিল যে ব্রেস্টকে হত্যা করা হয়েছে একেবারে হত্যা করা হয়েছে কিন্তু প্রোডাকশান ওয়াইজ আমার মনে হয়েছিল যে এই ছেলেটা সত্যিকারের থিয়েটার প্রোডাকশান করতে পারে জানে এবং যেভাবে কোরিওগ্রাফি করেছিস যেভাবে অ্যাক্টরদের ইউজ করেছে ও একদিন ভালো থিয়েটার করতে পারবে এটা আর কারো থিয়েটারে আমার এখনো পর্যন্ত মনে হয় না যেমন বলছি উৎপল দত্তর আমি একটা সাম্প্রতিক নাটক আমি দেখেছি কারোর সময় মতে মিলবে কি জানি না দুটোই বলছি নানা প্রতিকর এবং পাণ্ডবের অক্ষারে কিছু কিছু জায়গা হয় না যে লাফিয়ে ওঠে লোক উৎপল দত্ত রান্না তারা প্রচুর বর দেখতে গিয়ে যখন বেয়ার স্টেজে কালো পর্দা হঠাৎ কলকাতার মঞ্চটাকে একেবারে প্যারিসে নিয়ে গেল দু কিছুই না দুদিক থেকে দুটো ফ্রেঞ্চ পোশাক পরে দুটো লন্ডন নিয়ে দুটো স্যান্টেডো ফরাসি ভাষাগুলো কোথায় চলে গেলাম বাণ্ডবের অজ্ঞাত ভাষা উপরে একটা তের খাটিয়ে সেটি কি কাণ্ড করলো এবং আমার কিন্তু সঙ্গে সঙ্গে একটা লোকেরই কথা মনে করবো যে লোকটা থিয়েটারকে নিয়ে এরা আমার কাণ্ড করে যেমন দেখা আমার সৌভাগ্য হয়েছিল পুরো স্টেজটাকে সার্কাস বানিয়ে দিল সে ট্রাফিজে আমার মনে হয়েছিল যে এরা থিয়েটার মানে প্রত্যেকটা প্যারেককে ব্যবহার করতে যায় এই ফলকে দেখে সেটা আমার এখনো মনে হয় নাটক সচ্চার হতে পারে বা खूब स्लोगानर्मी होते थिएटर प्रडि मन जो भलो नाटक पे बोध है भारतवर्ष का लक्ष्य हमारे भीषण भारे भारतवर्ष क्योंकि स्टेज लालिक पदम सिंह थिएटर व्यवहार এই ধরনের কিছু কিছু ব্যাপার আর কি ছোটখাটো ব্যাপার যেটা অজিতের সম্বন্ধে পেয়েছিলাম আর কারণ পাই না আর সবই কনভেনশনালে করছে সেটাও যেমন মনোজি মিত্র নাটক সেটাও সেই রকম সব এরকম প্রমিসটা পায় না সেই দিক থেকে খুবই হতাশ আর যখন তরুণ বয়সে দেখছি আমি করি না তখন আমি পড়ি তখন দেখেছি সবাইকে একটা কথা বলি যে সেটা হচ্ছে যে যখন মানে ওয়েন ফিলিং হয় না এই জিনিসটা শিশুর বাবু যখনই মঞ্চে আসতেন একটা ইলেকট্রিক কারেন্ট যেন মন মতো শরীর এই জিনিসটা কিন্তু পরবর্তীকালে আমার হয়নি হয়েছে আবার বিদেশে থিয়েটার দেখতে গিয়ে আমার তিনটে ক্ষেত্রে আর মানে যেরকম মজার প্রথম হলো আমার জঙ্গিলপুর থেকে তার আগে আমার স্ত্রী কিন্তু যে মুহূর্তে উনি স্টেজে ঢুকলেন একটা কি একটা হয়ে গেল আর একজন হয়েছিল বালিনা আসামে এক হাজার অভিনয় দেখতে গিয়ে এত নীল এটা কি করে হয় আমি বলতে না যে থাকে কোথাও দেওয়ার লরেন্স অলিমিয়ার কে দেখতে দেখতে কোর্ট সিনে হেরে গিয়ে চলে যাচ্ছেন যখন হাফ বাবু কথা বলতেন যেটা কোনো অভিনেতাকে আমি বলতে দেখি না কমল পর্দায় ডায়লগ কথা বলতেন মনে আছে সদবার একাদশীকে অটল কে একটা জায়গা বলতেন অটল বলতো আমি মদ খাই না উনি বলতেন তোর বাবা কাবে কোমল পর্দা ব্যবহার করতেন দেখিনি কোমল পদ্মা ব্যবহার করতে গেলেন ঠিক কোমল পর্দাটি ব্যবহার করলি আমার সঙ্গে সঙ্গে শিশুপদা ঝাঁকা নিয়ে দিচ্ছে আমাকে আশেপাশে বলতে পারছি না প্রকাশ করতে না ঠিক যখন রিডিও দেখছি আছে बाबा रेडी एशुबा तो शिशुबाउर ओलेक्ट्रीफायन बेपार দিকবিজয়ী না করব সেই নাদির চাবু খাতে নিয়ে একটা খালি স্টেজে যখন সেই দাবা করছে আমার মনে সারা পৃথিবীটা কম হয়েছে শিশির তখন দেখেছি আজকে যেটা এপিক অ্যাক্টিং বলা হয় ডিটাচমেন্ট ক্রেস্টি শিশি ববুর মধ্যে তখন দেখেছিলাম ওইজন এখন আমি যখন ব্যাক ক্যালকুলেশন করে আমার মনে করো ওই জন্য না করছেন তখন কিন্তু সম্পূর্ণ ডিট্যাচ আমার মনে হচ্ছে যে উনি জানেন মানে একটা মাতির বসেছিল এরকম ডিট্যাচেন্ট ছিল সেটা তারপর আমি করছি সরকার একটা দেখেছি আমি প্রফুল্লতে দেখেছি কোথায় একটা উনি একেবারে দানি কালে কিছু বড় অভিনেতার তর্ক হয়েছিল আমাকে একজন বলেছিলেন যে উনি নাকি অভিনয় করতে পারতেন না তো জানিনা আপনার কোন রেস লেগেছে কাজের দিক থেকে একটি রোল আমি করে আনন্দ পেয়েছি এবং মনে হচ্ছে প্রচন্ড ডিমান্ডিং একটু করেছি কিন্তু একটা পারি না এবং সেটা করবার জন্য এখনও ইচ্ছে করে ভীষণ সেটা হচ্ছে ইয়াদশোতে উৎকল আমি ইয়াদ প্রায় তিন মাস চলেছিল বৃহস্পতি সেটা আমার কাছে মনে হয় একটা খুবই ব্যাপার ঠিক করলের আগে স্টপ গ্যাপ হিসেবে করা হয়েছিল পনেরো দিন করবো বলে তারপরে প্রায় তিন মাসের উপর প্যাক্ট হাউস চলেছিল সেইখানে ওইয়াগো করতে গিয়ে আমার মনে হতো প্রতিদিন আমাকে নিজেকে রোজ আমি আবিষ্কার করতাম আবিষ্কারটা হচ্ছে যে আমি কত খারাপ অভিনেতা প্রতিদিন আমার মনে হতো আমি কিচ্ছু শিখি কিচ্ছু জানি এবং এত নাটকে অভিনয় করি আমি যাই সব রোলই আমার মনে হয় একেবারে স্ট্রেট জ্যাকেট গিয়ে কস্টিউমটা করে নেমে যাওয়া এবং যে নাটকে আমার প্রচন্ড আরও ফেম হয়েছিল সেটা বোধ হয় কল্লের সাব্দুল সিং যে রোলটা করতে আমার কোনো রকম বেগ পেতে হয়নি আমার কোনো চিন্তা করতে হয়নি নি এবং আমি গিয়ে মেকাম করতাম গপ্প করতাম থার্ড রেডি হতাম ডুবে যেতাম তারপরে লোকে বলতো যে নাকি আমার শ্রেষ্ঠ অভিনয় কিন্তু দর্শকের সঙ্গে অভিনেতার যে গ্যাপটা এইখানে যে তখন দর্শক যখন আমি হাসি আমি বলি আপনি খুব ভালো কিন্তু এর তুলনা হয় আমি জানি যে ইয়াগো করতাম প্রতিদিন আমি দু ঘন্টা এক ঘন্টা আগে থেকে আমি কথাবার্তা বলা একদম মনে করে দিতাম চুপচাপ কনসেন্ট্রেট করতাম এবং আমার লাইন্সগুলো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড পাওয়ার যেতাম মনে মনে মনে মনে করে দিতাম আমি প্রায় চল্লিশ মিনিট ধরে মেকআপ করতাম মেকআপ করার সময়টা কনসেন্ট্রেট করার বোধ হয় সবথেকে ভালো সময় আমি যাই না আরেকজন করছেন স্যার হেনরি আভিং বলতেন নাকি ওইটি বেস্ট টাইম এবং মেকআপ রুম থেকে স্টেজে ঢোকার সময় যে যাওয়ার রাস্তাটা এইটা নাকি আরও ভালো সময় যে সব উনি সবসময় তিনতলার ওপর ড্রেসিং রুম রাখতেন যে ওই আসতে অনেকক্ষণ সময় লাগে তো আমার মেকআপ করতে করতে আমি সবসময় আমি আয়নায় দেখতাম নিজেকে ইয়াদো ভাবতাম করতাম এবং সিনে ঢোকবার আগে প্রতি প্রতিদিন আমি টেন্স থাকতাম যখন তিন মাস পরে আমি লাস্ট পারফরমেন্স করছি সেই জন্য যেমন টেন্স আগের দিনও ঠিক আমি একদিন ভয় ভয়ে উৎপলত জিনিস করলাম যে এটা কেন তার কারণ কি আমি এখনই মেচিওরটি আমি কি করলে এটা কার্য পারবে না শেক্সপিয়ার করতে গিয়ে তুই পারবে না তুমি কি ভাবছো আমি টেন্স না প্রচণ্ড তুমি জানো না অনুসলিকার প্রচণ্ড এখনও উনি টেন্স হয়ে যান শেষ পিয়ার ও সেই জন্যই তো শেষ ভালো প্রতিদিন তারপরে অভিনয় করতে গিয়ে স্টেজে ঢুকে একটা লাইন আমার মনে হতো যে ঠিক ধোকার আগে আমার মনে হতো যে এটা আমি এইভাবে বলি ঠিক হয় না আচ্ছা আজকে অন্যরকম করে বলছি আমি এরকম করে প্রতিদিন আই ট্রাই জুন এবং গ্রো করেছি যে গ্রো করাটা আমার সেটাই ইয়াগো করে হয়েছিল আমি অনেকখানি গ্রো করেছিলাম যেগুলো রোল যদি ডিমান্ডিং না হয় কোনো অ্যাক্টার করে না এবং আজকে যে আমাদের বাংলা থিয়েটার অভিনেতা তৈরি হচ্ছে না তার কারণ কিন্তু এই ডিমান্ডিং রোলস নেই এবং অভিনয় শিখতে গেলে আমার ধারণা শেক্সপিয়ার না করলে অভিনয় শেখা যায় না শেক্সপিয়ার এই বলছে যে আমাদের বাংলায় তো শেক্সপিয়ার হয়নি সুতরাং ওই ধরনের নাটক না করলে স্টাইলাইজড অ্যাক্টিং না করলে অভিনয় শেখা যায় না যেটা হয়তো ওদের দেশের ডানিক শেখায় আমাদের তো সেসব কোনো রাস্তা নেই তো ধরা পড়ে ক্লাসিক আপনার গলা দেহ মুদ্রার ব্যবহার অনেক বেশি প্রয়োজন হয় শুধু গলা দিয়ে হয় না যেমন করতে হয় আমাকে তো আমি তুবলাকলে আমি পারব না সেখানে করতে গেলে যে একটা সম্রাট হাঁটছে হয়তো সেটা ঠিক নয় তুবলাক হয়তো আমাদের মতোই এবং শিখতে গেলে গ্রো করে তখন যে জিনিসটা হয় প্রথম যে স্টাইলাইজেশন করতে গেলে বাড়াবাড়ি হয়ে বেশি হয়ে যায় অনেকটা গ্রো করে তখন সেই জিনিসটাকে ওই একটা মানে নর্মাল এবং স্টাইলাইজ দুটো মাঝখানার ব্লেন্ডিং করে হি ব্রিংকস ইট ডাউন টু কাইন্ড অফ কন্টেন্সিং ইয়ে টাইপ হচ্ছে সেইটা সুযোগ হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি স্টেজের অভিনয় তো ঠিক মানে আমি বলব যে একেবারে আমাদের লাইফ ন্যাচুরালিজম তো না স্টেজের অন্য আমি যে ভাষায় বাড়িতে কথা বলি যে গলায় বলি সেটা বলে চলবে না আমি যেভাবে বলি আমার আর্টিকশন আছে ইভেন আমি বলছি একেবারেই আজকের কন্টেম্পোরি নাটক করতে গেলে আমার আর্টিকি দরকার ডিকশন দরকার থ্রো দরকার অনেক কিছু করতে হয় যেটা আমি বাড়িতে বসে গল্প করার সময় নেভার টেল এন্ডিং টেল ড্রপিং স্টেজে টেল ড্রপিংটা শিখতে হয় সুতরাং ওটা ইট হ্যাভ হ্যাটস ওন ন্যা সেটা শিখতে হয় কিন্তু সেটা শিখতে গেলে যেমন আমি বলছি যে ক্লাসিক্যাল মিউজিক না শিখলে ভালো নজরুল গাওয়া যায় না তেমনি ওই স্টাইলাইজ অ্যাক্টিং না শিখলে ও করা যায় না ব্যস্ত করা না এটা আমার নিজের অভিজ্ঞতা আমি খুব ग्रो <coughs> कर আর তখন আমি একটা বিষয় খুব গ্রো করিনি সবে ডিফারেন্সটা বুঝতে পারি বা তো সেটা করে প্রথম আমার অভিনেতা হিসেবে প্রথম পরিচিতি কিন্তু ম্যাকডাফ করে যে এই একটা অভিনেতা আসছে বা এই একটা অভিনেতা আছে এই ধরনের একটা কথা তখন প্রথম ম্যাকডাফ করে হয়েছিল উৎপল একটা কনফিডেন্স পেয়েছিল আমার ম্যাকডাফ দেখে তারপরে আমাকে অন্যান্য রোলেও ট্রাস্ট করতে পেরেছিল এই ছাড়া আর কোনো ডিমান্ডিং রোল আমি পাইনি তার কারণ যতগুলো নাটক নাটক বেশিরভাগ তাতে আমার মনে হয়েছে যে আমি এখন আমি পন তুলাহা করছি আমার বন্ধু যিনি করতেন পন্তুল পন্তুলা করতেন মানে নবেন্দ্রগুপ্ত বলে এখন এবং প্রোডাকশনটা ভালো আমি বাধ্য হয়েছি কিন্তু আমি ফিল করি যে আমি ওর জায়গায় পৌঁছতে পারছি না আমি তোলমা এক্সপার্ট টিউস এক্সপিরিয়েন্স পাচ্ছি না অনেকগুলো কারণ প্রথম কারণ হচ্ছে আমি ভীষণ মানে সেটা ব্যাপার আছে সেটাকে ভাঙতে আমার সময় লাগছে এখন যে আমি প্রতি করছি আমি ইন্টারেস্ট পাচ্ছি এই আমি প্রতিদিন ওইটা ভাঙবার চেষ্টা করছি আমি নিজেকে আবার তৈরি করবার চেষ্টা করছি তাতে আমি আমার একটা ইন্টারেস্ট পাচ্ছি যেটা আমি অন্য পাই না করি চলে যা করি লোকে বলে দর্শকের এত ভালো বললো এর পরের দিন থেকে সেবেলা পাউডার নদীতে উচ্চ তো এখন এই একটা রোলে আমার খুব একটা জিজ্ঞেস করি এটা আপনি ইচ্ছে করেছেন কি আমি জানি না কিন্তু আমাদের এই জিনিসটা বেশ ভালো লাগতো যে আমাদের বাংলা থিয়েটারে যেটা হয় যে মোটামুটি পোস্ট আয় পিটিএ পিরিয়েড যদি বলি ইট হাজ বিকাম অ্যান অ্যাক্টার ডিরেক্টারস থিয়েটার অর্থাৎ যিনি মুখ্য অভিনেতা তিনিই পরিচালক তিনি এক অর্থে নাট্যকার নিজের নাটক না লিখতে পারলে তিনি অন্যদের নাটক অ্যাডাপ্ট করেন কিন্তু মোটামুটি নিজের রোলটা দেখে সেই করেই তিনি নাটক বাছেন এইখানে উৎপলবাবু সেটা করেছেন আপনার ক্ষেত্র সেটা আমরা লক্ষ্য করেছি যে আপনারা যখন আপনারা কিন্তু নিজেদের যখন ইউ হ্যাভ ইউর ওন স্ট্যান্ডিং ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু আপনারা যখন প্রোডাকশন করেন নিজে যখন আপনি এটা নাটক পরিচালনা করছেন আপনি বড় রোলটা আগে আপনি খাবলে নেন না বলছেনা আপনি নবিন্দুবাবু নেই বলে আপনি বাধ্য হয়ে করছেন আপনি নিতে পারতেন ইচ্ছা করলে ইতে একটা জিনিস আমাদের মনে হয় যে অন্য দেশ বিদেশেও এটা আছে যে হিসেবে কিন্তু আপনি অনেক বেশি কন্ট্রোল পান ওভার দা প্লে ইফ ইউ আর নট ডুইং দ্য লিড লিডে গেলে গেছে আমি একা অভিনয় করে একটা কোথাও পৌঁছে দিতে পারবো জাস্ট নিজে টেনে নিয়ে যেতে পারবো এবং ওটা বারবার বলতো যে আগেও আমাদের বলেছে দল ভাঙার আগেও যেমন একটা নাটক কিন্তু তৈরি করা আছে দল ভাঙ্গলি না পাবো কিন্তু আবার তারপরে কিন্তু মানে ওই দল যখন ভেঙেছে আবার যখন নান্দিকার থেকেকে ওকে বেরিয়ে আসতে হয়েছে আবার পাপ পুণ্য থেকে ও যখন একটু লিডটা হয়েছে আবার ও সেটেল যখন প্রিন্টার করছে আবার ইউ আউট ইভিট ও মেন নেয় না এটা অজিতের সঙ্গে আমি কথা বলে দেখেছি অজিত কিন্তু খুব ঠান্ডা মাথায় ভেবে এটা করতো বলতো আদারওয়াইজ আমি ভালো প্রোডাকশন করতে পারবো ইফ আই হ্যাভ টু আপনা ক্ষেত্র কিন্তু কনসিস্টেন্টলি আপনি কখনো কিন্তু আপনা নিজের নাটকে লিডে আসেন না ওই রকম একটা লিড সেটা কি খুব মানে চিন্তা করি করেন বাট ইউ हैव আ কাইন্ড অফ মানে নো আমার আমি চিন্তাকুরুত পরিচালনা করে বড় রোল করতে গেলে ইউ কান্ট জাস্টিস টু সেটা একটা কারণ এবং পরিচালনা করে ছোট রোল করবে বা না করলে পরিচালনাটা মন দিয়ে করা যায় এটা কন্ট্রোল করি এটা সত্যি তা আমার তার ছাড়াও আরেকটা একটা কারণ আছে সেটা হচ্ছে আমি একটা অভিনেতাকে তৈরি করতে পারলে আমার মনে হয় সামথিং আমার এটা আমি বোস্ট করছি না আমি নিজে রোল করবো বড়ো রোল করবো লোকে ভালো বলবে এই প্রবণতাটা আমার বহুদিন চলে গেছে যে জন্যে আমি আর নিজে রোল করতে চাই না আমায় কি ভালো বললো আমার কিছু এসে যায় না আমার মনে হয় কি যে আমি যেটুকু পেয়েছি মানে অভিনেতা হিসেবে যেটুকু পাওয়ার আমি মেবি আমি হয়তো যা প্রাপ্ত বেশি পেয়েছি এর বেশি হয়তো আমি আর কিছু পাবো না দরকার নয় আমার এখন যেটা করণীয় কিছু অভিনেতা তৈরি করেন সব দল দেখেই আমার মনে হতো এটা আমার চিরকালে আমার মনের মধ্যে কি এবং কিছু কিছু দল আমি নাম করবো না দেখে আমার মনে হতো যে অদিত দেশ বন্দ্যোপাধ্যায় ওর নাটক দেখে বেরিয়ে আমি অযথে বলেও ছিলাম কিছু অভিনেতা তৈরি করুন কি করছেন তো বলে হ্যাঁ আমি জানি আমি জানি জানি নি তো আপনারও যে অবস্থা আমারও সেই অবস্থা আমি সেতাম কি আমি তৈরি করার চেষ্টা করতাম আমি একটা উদাহরণ দিলে বুঝতাম যখন আমি পণ্লাহা করি তখন আমাকে প্রতিটি দলের ছেলে প্রায় রিভোল্ট করার অবস্থা যখন আমি বললাম যে নবেন্দ্র তো সবাই নরেন্দ্রকে সবাই শ্রদ্ধা করে সবাই বলে যে মানে উইথ অল রেসেক্ট নরেন্দ্র বলছি যে এই এরকম একটা রোল উনি পারবেন না তো আমি যখন এটা বেশ সচ্চার হলো তখন আমি খুব রেগে গিয়ে বললাম যে আমি তাহলে পরিচালনা করব আমি যদি পরিচালনা করি আমি কাজটি করব এবং আপনার কথা বলব না এমন হলো এই প্রথম এই নাটকটা প্রডিউসার ছিল ম্যাশনুল এবং তখন ডক্টর ওলাও ছিলেন এবং ডক্টর ওলাও ডিফারেন্ট ফ্রম মেনি রেসপেক্ট উনি রিহার্সালে আসতেন ও আটা নিয়ে কাগজ মাত্রফেয়ার করে না সে যখন সাত দিন বাকি আছে একদিন আমাকে লাঞ্চে করে বিয়ে কেটে গেলে আমি বলবো তুমি যদি পারমিশন না বল না তুমি বোধ হয় একটু বেশি রিস্ক নিচ্ছা তুমি তো আমি তখন বললাম যে তুমি আমি জানিও করবে এবং আরো একটা গোপনে বলছি যে প্রতিদিন আমি দেখছি পারছে না না আমি যেটা যাচ্ছি আসছে না এবং নিচে অনেক সময় বলেছে সে আমার ছেড়ে দিন আমার লিমিট আছে আপনি কেন আমার গালাগাল দিচ্ছেন আমি বলছি আপনি এটা করুন সেটা কোনো ওম করে বসে বসে আমার নিজের এই শক্তি আমি তাই দিয়ে আপনি নিজে এরকম হয়েছে আমি আর বুঝিব যে আপনার দিকে করি এবং সকলের বলা মানে প্রতিবাদের বিরুদ্ধে কাজ করে যেদিন ফার্স্ট পারফরমেন্স হলো সময় ব্যানার্জি ছিল আমি কি রকম অনেক শুনেছি কিন্তু আমাকে বললো যে একটা অভিনেতা তৈরি করেছো সেইটা আমার কাছে অনেক বেশি মানে লোহনী অনেক বেশি প্যালেন্টেব মনে হয়েছে এই যে আমি এটা কিছু করছি এটা অভিনেতা তৈরি করেছি এবং এই জন্য এখনও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এরকম আরও ক্ষেত্র আছে যখন আমি এটাও সামিক জানে যখন আমি অতিথি করি তখন লেডির ভূমিকা সাধনা আমাকে অনেকে বলেছে ইনক্লুডিং ওলা যে সি ইজ এ ফাইন অ্যাক্ট্রেস কিন্তু সি ইজ ভেরি সফট ভয়েস এই রোলে শ্যুট করবে না ভেবে অনেকে বলেছে আমি নিজের খুব কনসিয়াস আমার আবার কতগুলো ব্যাপার আছে আমি টাইপ কাস্টিংয়ে বিশ্বাস করি না আমি এটা বেস্ট পড়ার আগে আমার এটা ছিল যে বেস্ট না টাইপ কাস্টিং আমার ভীষণ খারাপ লাগে বেশ খুব ভদ্র চেহারাকে দিয়ে ড্রাইভ আর একেবারে একটা চোরের মতো চেহারা একটা নোবেল ক্যারেক্টার করছে তো আমি যে এবং সেখানে তো এতে আমি একটা অন্যরকম মজা পাই আরেকটা মজা পাই সেটা প্রতিভা জিনিস ওর অভিজ্ঞতায় আছে অভিনয় শেখা যায় খুব বেশি শেখা যায় অন্য অভিনয় দেখে মানে হাউ নট টুকাইক এবং এটা কিন্তু অভিনয় শেখার সব থেকে ইস্ট রাস্তা আমার গ্রুপের সব সবসময় বলি সব গ্রুপ